Assalamualaikum warahmatullahi wabarakatuh Annal humdha lillahi na ahmaduhu wa nasta'ayiduhu wa nasta'afiruhu wa na'udhu billahi min shurur anfusina wa min siyyaati amalina man yahdihillahu falamudillalah wa man yudlil falahadiyalah wa ashadu an la ilaha illallah wa ahdahu la sharikanah wa ashadu anna muhammadhan abduhu wa rasuluhu sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallam wa tasliman kathira أعوذ بالله من الشيطان الرجيم إن الذين فرقوا دينهم وكانوا شيعاً لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون وقال الله تعالى في آيات أخرى وأن هذا صراط مستقيماً فاتبعوه ولا تتبعو السول فتفرق بكم عن سبيله ذلك وصاكم به لعلكم تتقو ثم توقف श्रोता दर्शक मंडल अल्लाह अब्दुल्ला आलमीर जगत प्रशंसाबी मुसलिम के दाड़ान ऊक्य निर्देश प्रदान करबुल्लाता হারাম করেছেন একতাবদ্ধ হওয়া হচ্ছে আল্লাহ রাহমদ বিচ্ছিন্নতা মুসলিমদের মাঝে বিভক্তি বিভাজন তবহির সন্ন্য থেকে সরে গিয়ে এবং আজাব দুনিয়ার আজাবসলি ভাগ হয়ে যায় এটি আল্লাহ এটি হচ্ছে জাল হাদিস হচ্ছে যে ইফতলা ফির রহমদ আমাদের দেশের অধিকাংশ হজুর সমাজ জাল হাদিস জানে এই জন্য তাদের ধর্মের কর্মকর্মের আতি বেশি জাল কথা মিথ্যা কথা কথা যেগুলিতে মানুষ বিশ্বাসী যেগুলি করে সব বেশিরভাগই দেখেন আসল সহি আল জামাতমাতুন একতা হচ্ছে আল্লাহ রহমদ অলফর কাত আবার বিচ্ছিন্ন হচ্ছে আজ আর শাস্তি স্বাভাবিক পাঁচ ভাই যদি আপনারা এক হয়ে থাকে একবার এক অন্তরের মত ভালো না মন্দ शांति पांच भाई दिए टेजा मानसिक आजबारिवारिक आजब कलभ अशांति घुमास दुश्मन तो, अज़ब अज़ब। आ, पारी -पारी भाई -भाई तो सन्ना दिन इुक्ति सुस्त मस्तिष्के चिंता करे कुरान सुनासम যুক্তিসঙ্গত নয় ইত্তলা এই জন্য বলে যে এই যে মজহাবি দলা দলি হিসে মালিক আহমবেলি আবার তারপরে একশো ছাব্বিশ পরীক্ষায় সুফিদের পীরদের কিতাব আছে সব রহমত সব আবার হানফি মজ পাঁচ ভাগে বিভক্তি জামাতি আরেকটি হচ্ছে সব রহমত অথচ শাহি হদিস এবং করিম কি বলছে পক্ষকে নির্দেশ দিয়েছে বিচ্ছিন্নতা হারাম করছে। আর সেটা যদি ধর্মীয় বিচ্ছিন্নতা হয় একটা হচ্ছে দুনিয়ার বিচ্ছিন্নতা আর একটা হচ্ছে ধর্মীয় বিচ্ছিন্নতা ধর্মীয় বিচ্ছিন্নতা আরো বেশি মারাত্মক কারণ মানুষ ধর্মের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে জি হ্যাঁ দুনিয়ার স্বার্থ সময় ত্যাগ করে কিন্তু ধর্মের ব্যাপারে এক হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আসল প্ল্যাটফর্মে হাজির না হবে সেটা হচ্ছে তৈর সন্নাথি এবং কোরআন সন্নাকে আপনি ধরা আল্লাহরান এবং আল কোরআন এর ব্যাখ্যা হচ্ছে রসল আল্লাহ ইসলাম সুন্নাহ যাই হোক আজকের বিষয়বস্তু ভূমিকা না বাড়িয়ে বলি আজকের বিষয়বস্তু যেটি গোটা সৌদি আরবে প্রতিটি মসজিদে হারাম মসজিদে নর্মী মসজিদ হারামের ক্ষুদাহ যতদিন এটা চলুক আল্লাহ অফিক দান করুক এবং আল্লাহ কল্যাণ দান করুক এবং এটাতে বাইরের লোকের অনেক বেশি চাহিদা এই চাহিদার কারণে আরো আমি সেটার অনুবাদ করছি তো সেটা হয়তো অনুবাদ হবে আর এখন যে আলোচনাটি করব সেটি আমাদের ইসলামিক সেন্টারে মসজিদ যার পাশে যার সাথে আপনারা এখানে বসে আছেন হলে একটু আগে জমা পড়লেন যারাই মসজিদ জমা পড়লেন তিনি তলা এখানে আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ইসলামিক সেন্টারের ড আবদুল্লাহ फिर डीपल भारुदवाटी से खुदवा गुरुपूर्ण जे खुद प्रथम दिखे विशेष एक जमत सम्पर्के आलोचना जे जमत पृथ्वी मुस्लिम समाज অশান্তি মানে সীমা ছাড়িয়ে গেছে পৃথিবীতে মুসলিম বিশ্বে ইতিহাসে শুধু তাদের ইতিহাস হচ্ছে ষড়যন্ত্র ইতিহাস ষড়যন্ত্র করা কেমন করে কোনো দেশে অশান্তি সৃষ্টি করতে হবে এবং কারো পতন ঘটাইতে হবে আর নিজেরা ক্ষমতায় যেতে হবে এটা হচ্ছে তাদের গোল্ড টার্গেট এই महदेश भारत बांगलिस्तान अनारबाईक और तरफ गुरु हम अनब मूल भारतीय पाकिस्तान हिजरत कर आरब देर गुरु हम जर बाड़ी हमें मेसर এই জামাত সম্পর্কে আলোচনা গোটা সৌদি আরব প্রতিটি মস্তিত হয়েছে কারণ এদের করেছে আর দিন আগে এই জামাত সম্পর্কে সৌদি আরবের যে বড় আলমাদের যে একটি পরিষদ রয়েছে কাউন্সিল রয়েছে যাতে বর্তমানে একুশ জন বড় বড় সৌদি আরবের সবচেয়ে বড় বড় রয়েছে তার মধ্যে বড় আলেমরা এই হাইতে কে বা রয়েছেন তাদের একটি বিবৃতি বা ঘোষণা এসেছে এই জামাতটি সম্পর্কে সেই জামাতের নাম জানেন বলতে পারেন আরব দেশে কি নাম এর প্রতিষ্ঠাতা হচ্ছে হাসানুল বান্না হাসানুল বান্না একদিকে যেমন সুফি বীরতন্ত্রে বিশ্বাসী ছিল একবারে পাক্কা সুফি আমাদের দেশ মনে আর এইরকম যতগুলি আছে সুফিয়া হ্যাঁ আছে ঠিক আছে সুফি আর সুফিদের সম্পর্কে আপনাদের সুফিরা সন্ন্য পথে যে বাংলাদেশের হোক আর ভারতের হোক আর পাকিস্তানের হোক আর মিশরের হোক যেখানকার সুফি হোক না কেন সুফি হচ্ছে দলাল গুমরাহি যেটা বেদাত দিয়ে শুরু হয় আমার আলোচনা আছে আর এদের আকিদের শেষ ভাই হলুল ওয়াহাদুল হুজুদ আরানা রসুলি এগুলো সর্বনিম্ন আর তারপরে চলে যায় শেখুল্লাহ এই সুফি ইসমের হ্যাঁ ফসল হচ্ছে কবর মাজার পূজা ভারত বাংলাদেশ পাকিস্তানে যে এত বেশি মাজার পূজা এটা কিসের ফসল আবাদ করে ফসল আসে তাই না তো এই যে সুফি ইসমের আবাদ হয়েছে তারপরে সেখান থেকে যেটা ফসল মুসলিম জাতি পেয়েছে কোন মাজার আছে এমন ব্যক্তির মাজার আছে পূজা হচ্ছে পীর ছিল না তাই কিন্তু হ্যাঁ আব্দুল তালুজালে পীর খাজের জোষ্টি পীর তাই না পীর পীর পীর चारे मार्धकार सब रकम अंधकार इसलाम হচ্ছে সরল পথ সেরাতি আর একদিকে আশ আরি আসমা সিফাত ক্ষেত্রে ক্ষেত্রে কি আশ আরি মতবাদে বিশ্বাসী আশারি মতবাদে সাতটি আল্লাহ ছাড়া বাকি গুণগুলি তারা অপব্যাখ্যা করে হ্যাঁ আল্লাহর এই যে দেশ থেকে পেয়েছেন না হচ্ছে আপনার এই আষাঢ় মতবাদ এই আশাড়ি মতবাদ বহনকারী ছিলেন যাতে আল্লাহর হাত হাত নেই কুদরতি হাত আল্লাহর চোখ নেই চোখ মানে দেখাশোনা করা আমার চোখের সামনে এগুলো হয়েছে মানে দেখাশোনা আমার রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ হ্যাঁ আল্লাহ চেহারা নেই হ্যাঁ আল্লাহ হাত নেই হাত না থাকে কি বলে আপনার যদি হাত না থাকে আপনার নাম কি টন্ডা থাকে তো কি চোখ না থাকে তো আজকে ফ্রান্সের বিরুদ্ধে ফ্রান্স চির ইসলাম শত্রু মুসলিম জাতির শত্রু এটা কোনো নতুন ইতিহাস নয় আজকে নবীশাসনের ব্যঙ্গ করা সবচেয়ে বড় শত্রু হচ্ছে খ্রিস্টান গোষ্ঠীর মধ্যেই ফ্রান্স জি এই ফ্রান্সে লালিত পালিত হয়েছে হালেক যাকে বাংলাভাষী আন্তর্জাতিক বক্তা কি বলছে এমাম খোমেনি বাপের বেডা খোমেনি এই জন্য আমাকে বক্তব্য করতে বাধ্য হইতে হয়েছে ভালো প্রশ্ন তার সম্পর্কে এবং তার বক্তব্যের অসারত সম্পর্কে তিনি নিজের জাতিকে বিভ্রান্ত করেছেন এই সম্পর্কে যাতে করে মানুষ সতর্ক এই হোমাইনি লালিত পালিত হয়েছে ফ্রান্স তার আগে রেজাসা ছিল। তার রাজের পতন রাফিজি ছিল কিন্তু তার চাইতে বড় চরমপন্থী শিয়ার আফেজি নিয়ে এসে কে বসাইল এই ফ্রান্স হ্যাঁ স্বাধীনতার ঘোষণা যখন হইল জনগণ বিক্ষোভ আর আন্দোলন করে তখন সেখান থেকে ফ্রান্স থেকে স্পেশাল ফ্লাইটে পাঠিয়ে দিয়ে তাকে বসিয়ে দিল তারা বসিয়েছে আর একটি সম্পর্ক হচ্ছে গাঢ় সম্পর্ক ধর্মীয় সম্পর্ক হচ্ছে এখন মুসলিমের আরব দেশগুলিতে আছে এই হোমাইনি যখন প্রথম এসে ক্ষমতায় বসলো इराने तक सर्वप्रथम जरा मोबारकबाद अभिनंदन पेश करते जमत हूल मुसलमी और आजम देश भारत बांग पाकिस्तान जैसे जमत अभिनंदन दीते जी जमतर नेता मौलाना मऊदूदी अभिनंदन दीते जमाते इसलमी নাম কিন্তু মুসলিমদের ব্রাদার নয় এখন মুসলিমিন নয় জি ব্রাদারহুডা ইসলামিক ব্রাদারহুড নয় বা মুসলিম ব্রাদারহুড নয় একে গাল দিয়েছে খুন করেছে বেমানি করেছে আত্মসাত করেছে আহ আর তারপরে নেকি দিয়ে পরিশোধ করতে করতে করতেও পাহাড়ের সমান নেকি সব ওকে কি বলে তো আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় মহাদ্দেশনাদেশ তিনি বলেছেন যে এই ইফানুল মুসলিমের জামাতটি হচ্ছে মূলতের নাম হচ্ছে ইফানুল মুফল সর্বাহফুলস মানে হচ্ছে নিঃস আর মানে নিঃশ্বু যা কিছু নেই নিঃসদ যাদের কাছে কোরআন সন্ন্যার কোন জ্ঞান নেই তৌহিদের জ্ঞান নেই তৌহিদের বাস্তবায়ন সন্ন্যতের জ্ঞান নেই সহিং সহিফের মাপ পাঠিয়ে মানদণ্ড যে মহাদিস মানেনা এবং মৌদুদি জামাত ও না আর ইফান মুসলিম আর এই বিষয়টা বিস্তারিত কিন্তু আলোচনা করেছি মৌদুদীর কিতাব থেকে সে বলছে মহাদিস হাদিস সই বললে সই হবে না আর হাদিস বললে সইফ হবে না কথার সার কথা হচ্ছে যে আমার তার উর্দু ভাষাতে যেহেতু কিন্তু লিখেছে তার কি যার সাথ আমাকে যেটা সেটাই সুটি আর যেটা লাগে সেটাই এই হচ্ছে কুপ্রবৃত্তির অংশ কারণ তাদের কাছে তো দিনের মৌলিক জ্ঞান ছিল না যার ফলে নিজে বিভ্রান্ত হয়েছে দুন এবং অন্যদেরকে বিভ্রান্ত করেছে মৌদুল আর আরেকজন বড় মহাদেশমানি ছিলেন তার ইউটি আল্লাহ মোহিন তিনি যে এই জামাত হচ্ছে এখারুল মুফসেদ্দিন মুসলিম শুনলেন আল্লাহ মুফসদ্দিন সৃষ্টিকারী জামাত বিশৃঙ্খলাকারী জামাত এখওয়ার মুফসিদ্দিন আর আজকে সারা সারাদিন বর্তমান পরিস্থিতিতে আগে থেকে এর ইতিহাস আমি যখন একটা বড় প্রোগ্রাম হয়েছিল। সেখানে জামিয়ত দাঁড়িল বের রয়েছে খুব মানে প্রসিদ্ধ সংস্থা আর সেখানকার প্রোগ্রামটি মাসা আসর থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত চলেছিল পাঁচ ঘন্টা পুরো আমার লাইফে খুব কমই হয়েছে চার পাঁচ ঘন্টা পুরাম তো সেই অনুষ্ঠানের সমাপ্তিতে যে চেয়ারম্যান তিনি এসেছিলেন মুরব্বী মানুষ তিনি বলেছিলেন ঘোষণা করত কারণ এরা মুসলিম দেশগুলি ফসাদ সৃষ্টি করে রেখেছে আরব বসন্তের কথা শুনেছেন কয়েক বছর আগে যে আর বসন্ত অনেক তার বুঝলেন কিন্তু আর বসন্ত মানে বিভিন্ন দেশে যেমন মেসরে আরব বসন্তের মাধ্যমে মানে জনগণকে আন্দোলন মুখী এমন করলো যেমাতিদেরকে নিয়ে খেলা করে কিন্তু এদেরকেও গরিবের দিকে দেবে না এটাও ভালো করে মনে এটা হচ্ছে ইতিহাস তারপরে মুরসির পরিণাম তো আর তারপরে তখন হ্যাঁ যে শিশিয়াস তো কথা হচ্ছে যে এই আরব বসন্ততে উদ্দেশ্য ছিল আরব দেশগুলিতে যতগুলি শাসক ক্ষমতা আছে সবগুলির ক্ষমতা অবসান ঘটানো আর এলাকার ভৌলিক ভৌগোলিক অবস্থাকে পরিবর্তন করে দেওয়া আর এলাকায় যাতে করে শিয়া আধিপত্য কায়েব হয় শিয়াদের শিয়া ধর্মের প্রচার প্রসার হয় এই জন্য দেখছেন যে লেবানোর শিয়াদের হাতে গা ফে ষড়যন্ত্র করে মানে এমন হয়েছিল যে শিয়াদেরকে দিয়েই দেবে চলে যাবে হাত ছাড়া আল্লাহ হেফাজত করেছে আর তারপরে তাদের অসম উদ্দেশ্য ছিল সৌদি আরব এর তাদের অসৎ উদ্দেশ্যে তাদেরকে যেন ব্যর্থ করেন এবং কখন আল্লাহ না ফাসাদের জন্য এই দলের নাম হচ্ছে ভারত ও মহাদেশ এই দলের নাম তো বলল তাই না এখন এই দুটো দল হ্যাঁ জামাতি ইসলামী ভারত ও যার প্রতিষ্ঠাতা মহানো মি আরব দেশে আর তারপরে আরো তার সাথে শীর্ষস্থানের বড় বড় নেতারা রয়েছে এই দুটো দল ঠিক ওই রকমই যেমন একটি মুদ্রার এপিট আর কোন পার্থক্য নেই সুতরাং ইফওয়ানিদের সম্পর্কে যে আলোচনাগুলি আজকে হবে সেগুলি সেল একই মানে জামাত ইসলামী সম্পর্কে আলোচনা ভালো ভাষাতে বললে কি বলা হয় একটা খারাপ ভাষা তো আজকের খুদবাই প্রথম আমাদের সমাজ এই মুসলিম অনিষ্ট সম্পর্কে আলোচনা করেছেন सतर्क करकेमारित घोषणा जमातुलसलिमर सतर्क सवधान हमें फितना फसद सृष्टिकारी जमत जमतिया सन्त सन्त सृष्टिकारी जमत मुसलिम गर्भवान मुसलिमिन जमत इन गर्भ थे पायदा जमत जमतफीजरा पायदा बेसित मान भालाहारे शासक दर के राष्ट्रीय क्षमत जरा आरोप আর যারা আদালতে চাকরি করে যারা প্রশাসনে চাকরি করে হ্যাঁ সবকে কি করতে হবে ডিফেন্সে যারা চাকরি করে সব কি তাগুল সরকার আর এরা হচ্ছে কি কাফের এই জামাতের নাম হচ্ছে মুসলিমদের উপর মুসলিম শাসকদের উপর এই খোত্তবাজি খোত্তবাজি করে না দেশে জামাত ইসলামের করে না তাগুদ সরকার তাগুদ সরকার আর তাগু তো বাংলাদেশ আর ওই পাকিস্তান তো বলবে ওই সব সরকারকে সৌদি আরবে তাগতাই জামাত ইসি তাগুদ সরকার লমা বলেছেন যে এই জামাত জামাত হচ্ছে সন্ত্রাসী জামাত হিজরা কাজ হল ঢালা হালে কাস কাবিরা কোন যদি করে যে সব দেশে ভোট হয়েছে ভোটাররা যেমন পাপি বহু কাবিরা কোনো যারা ভোট দিচ্ছে আপনাকে তারা বিভিন্ন কাবিরাতে জড়িয়ে আছে এই অবস্থা নাগাছ থেকে নেমে এসছে তো এর হাবি জামাতে হচ্ছে সন্ত্রাসী জামাত যখন কামিল হয়ে গেছে তাহলে কি করতে হবে হিজরত করতে হবে এরা হিজরত করবে সৌদি আরব থেকে যতগুলি খারিজি পালিয়েছে সবগুলি কেউ যে ইংল্যান্ড রাজনৈতিক আসয়নি আছে আর কোনো দেশের রাজনৈতিক আসায়নি আছে সেখান থেকে ষড়যন্ত্র করছে এ হল জামাতির অলহিজরা ওই मध्य জঙ্গি যেসব জামাত পয়দা করেছে সংগঠন আইএস আইস হ্যাঁ ইসলামিক ইরাক এন্ড সিরিয়া ইসলামিক ইনস্টিউট ইরাক সিরিয়া তারা ইসলামিক ইস্টেট বলবে দায় দায়েশ সংখ্যক ইসলামিয়া তারা কি করবে বিভ্রান্তিকর আহার দিয়েছে এই মুসলিমের ব্রাদারহুড করেছে দায়েশ আয়েস আয়েস আর আল কাজ গুলি পয়দা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন বাংলা ভাই আর দলের নাম কি ছিল আপনি যদি ব্যাকগ্রাউন্ড করে দেখেন এরা সব জামাত ইসলামী সদস্য ছিল জামাত প্রভাবিত ছিল জামায় ইসলাম ওই পুস্তক পড়েছে যে ওখান থেকে মগজ ধলে করে জন্ম নিয়ে চালিয়া ধরে কিন্তু মগজ ধরে করে লাখ লাখকে জামাতি আর বিশেষ করে এই ক্ষেত্রে এই রহস্যটা একটু উদঘাটন করেন কথা যদিও আসল যে ফুটবা আলোচনা এখন আসতে পারেনি কিন্তু এগুলো বিষয় জানা জরুরি এগুলো বিষয় জানা জরুরি আপনার যে মৌলাম মদুদি জন্ম নিলেন এবং জামায় প্রতিষ্ঠা হলেন ভারতে হিজরত করে মৌলাম আসল যাই হচ্ছে পাকিস্তান চলে গেলেন তাহলে হয় ভারত তো মুসলিম মেজরিটি দেশ তা পাকিস্তানে পাকিস্তানে পাকিস্তানে একটা দুটা সিট পেয়েছে ইলেকশন আসার পরে আর তারপরে তখন একবারে সরবরাহ রা হয়ে গেছে মফুলেশ তো মফুলস কিছু পাই পায়ের দলের মার্চিনে কিছুই পাই না সেখানে পাকিস্তানে জামাত ইসলামী এত শক্তিশালী না যত শক্তিশালী বাংলাদেশ কেন এর ঘটন করেছে এই জামাতির প্রতিষ্ঠা করা হলেও এই গিয়েছে জামায়াত বক্তব্য জাতি আবেগিক আর ইসলাম কায়ম হয়ে যাবে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে আর ইসলাম আইনের বাস্তবায়ন হয়ে যাবে আর আমরা ভালো মানুষের ক্ষমতা আসবো ভালো কথা কি হতে পারে কথা তো খুব সুন্দর কথা তো খুব সুন্দর যার ফলে বাঙালি জাতি জামাত ইসলামীতে সবচেয়ে শক্তিশালী একসঙ্গেছিল তারা জানা আছে কিছু দায় গেল আঠারোটা সিট পড়া আর এরা আহলাদিস এলাকা গুলিতে হ্যাঁ পেরেছে বেশিরভাগ তাদের এলাকায় ছিল যে আঠারোটা সিট সবগুলি এলাকা ছিল কখনো জামাত হতে পারে নাহাদিসের খরচ থেকে বেরিয়ে চলে গেছে তারপরে জামাতীয় হয়েছে ওই রকম ছিল বাঘলা আব্দুর রহমান এবং এদের অনুসারী যতগুলি ধরা খেয়েছে জামাত ইসলামী থেকে যৌদ্ি জঙ্গি সংগঠন সবগুলি কিন্তু জন্ম এটা ভালো করে জেনে রাখতে হবে এই গুরুত্বপূর্ণ কথাগুলির পরে শুরু করছি আমাদের শেখের খুদবাতে যে আয়াতগুলি নিয়ে শুরু করেছিলেন आलमी नेरसात कर आय इन्नाउद्दीन निश्चय जरा तरह दिन के विभक्त कर এই জন্য একটু আগে বললাম যে ধর্মীয় দ্বন্দ্বটা দুনিয়ার দ্বন্দ্বের চাইতে মারাত্মক কিন্তু দুনিয়ার দ্বন্দ্ব যদি খাওয়া দাওয়া নিয়ে থাকে ভাই ভাইলা জমি জায়গায় নিয়ে থাকে টাকা পয়সা নিয়ে থাকে সহজ কিন্তু ধর্মীয় দ্বন্দ্ব মিঠান অত সহজ না যতক্ষণ পর্যন্ত সহি দিনে না আসবে এই জন্য সহি আকিদায় আসলেই কিন্তু সৌদি আরবে ভালোবাসে সহি আকিদায় আসলেই কিন্তু আমাদের মতো দায়ীদেরকে ভালোবাসে আর না সে আপনার এই জামাতি হোক অথবা অথবা বেরেলি হোক আর যতগুলি কুমড়াল আছে সবগুলি আমার দিয়ে এক কিন্তু গালি সবগুলি দিচ্ছে একসাথে দিচ্ছে না তো যারা দিনকে ছিন্ন ভিন্ন করেছে তারা নিজেরাও টু টুকরো হয়ে গেছে যারা দিনে বিভক্তি সৃষ্টি করে তারা নিজেরও ভালো অবস্থা থাকে তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই কি বলছেন তাদের সাথে তোমার কোন যোগাযোগ নেই তাদের দরবারে না যা কিছু করেছে সুরাহ একশো তিরপান্ন আল্লাহ করছেন ওয়ান আমার সোজা পথ ওয়ান আল্লাপ্রদত্ত পথ হচ্ছে এই পথ সেটি হচ্ছে অহির পথ প্রত্যেক ক্ষেত্রে ফিতনা ফসাদ থেকে আর এই এই দর উপদলের ফিতনা থেকে যদি বাঁচতে চান তাহলে করানে মহাদেশে আঁকড়ে ধরে না অহিকে আঁকড়ে ধরে না দলীয় তলাশ করেন ব্যক্তির পিছনে ছুটি না দলের পিছনে ছুটি না কোনো ব্যক্তির অন্ধ হবে না না আমার না কারণ যাচাই করেন যাচাই করতে মানে এতটা যোগ্যতা হাসিল করেন যে আমি যাচাই করতে পারবো যে এটা ভালো না মন্ধু এতটা অন্তত এলএল বহু পথলের বহু বছর অনেকগুলি পথ আছে একটা রাজপথ হাইওয়ে আর ডানে বামে অনেক রাস্তা বেরিয়ে যাচ্ছে যাচ্ছেন মক্কা দিকে যাচ্ছেন দেখছেন ডানে বামে আরে কোন দিয়ে যাবো রে এদিকে রাস্তা বের হলো এদিকে বের হলো হ্যাঁ না এদিক সেদিক না আপনাকে বললে তাহলে তাহলে আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবেন এদিক ওদিক যদি ডানে গন্তব্য স্থানে পৌঁছিতে পারবেন পারবেন না সরল পথে আপনাকে রাজপথে চলতে বলা হয়েছে এই দুটো আয়াতে আল্লাহ রব আলম বিচ্ছিন্নতা থেকে সতর্ক সাবধান করেছেন এবং সরল পথ সেরা মস্তাকিমের অনুসরণ করতে বলেছেন আর যে যেসব রাস্তাগুলি হক থেকে সত্য থেকে বিভ্রান্ত করে নিয়ে যায় তাগত তাগুত বলে ফতুয়া দিয়ে থাকে কথায় কথায় তাগুত এরা তাগতের পাচাটা গোলাম আরে আমরা কোরআন হাতে কথা বললে তাগতের পাচাটা গোলাম হয়ে যায় আর শিয়াদের ভালোবাসাতে গদ গদ করছে তারা সাহাবাহিক ভালোবাসা দালাম সরকারের রিয়াল খোঁজার খর আর গোলাম আউজ মানুষ তাহলে গিয়ে দেখছে যে মেজরিটিতে গাল দিচ্ছে তাহলে এরই খারাপ নশো নিরানব্বই টা কথা বলেছে হবে অধিকাংশ ফাঁসে হবে অধিকাংশ হবে কথা নেই অধিকাংশ নির্ভ হবে মূর্খ হবে আর অক্ষণ আরেকটি সাইড যদি দেখেন যে এরা মুসলিম সরকার গুলিকে এবং মুসলিম সরকারের আমলাগুলিকে তাগু তাগু আগত তাগতি তাগুতি আইন তাগতি আইন করে কিন্তু আব্রাহিং এর তাগুতি আইন নিয়ে এসে তারা নিজেদের ঘরে ঘরে প্রতিষ্ঠা করে এবং সেই গণতন্ত্রের মাধ্যমে আমি তার বই পড়েছি তার কাছ থেকে শিনা কথা বলিয়া ডেমোক্রেসি কুফুর হুফুর হ্যা কুফুর হতবাদ ছিল আর যেমনই হিজরত করে আসলেন পাকিস্তানে এসে দেখিলেন কিছুদিন থাকল তারপরে তার মেয়ে মহিলা করলে দিন করলে একামতের দিন করলে দিনে এলাহি করলে কি করতে হবে এই গণতন্ত্রে আসতে হবে ভারতের কুফরিটা পাকিস্তানে হিজরত করতে করতে কি হয়ে গেল ইসলাম হয়ে গেল বুঝতে না এই এই যে জামাতের কথা বলা হচ্ছে এই জামাতের মধ্যে কবর পূজা তেমন কোন অপরাধ নয় কবর পূজার তেমন কোন অপরাধ নয় জিজ্ঞাসা করা কবর পূজার সম্পর্কে বলছে অন্ধকারে অন্ধকারের জন্য সে রয়েছে মানে কুহুরি বলে শীত বলে কবর পূজা এই জন্য এই যে মজার পূজারীদের সাথে বসতে দেখবে দেখ কোন অসুবিধা তাদের সাথে ঐক্য করে নিবে নেই অনুসারীদের বিরুদ্ধে ব্যাস দলের নেতা যা বলেছে গোমরা করলেও মৌদুদি এত বড় কুফরিকা আবরাহি জাহ্নাবি সমান একটা ডোম চামান আর একটা আল্লামা দুজনের সমান এটাকে যদি ইসলাম বলে তাহলে আপনি অন্ধ অনুকরণ করে আপনি ওই গণতন্ত্রের মাধ্যমে বলছেন আমাদের নিয়ম তত সৎ আছে আমরা ওই দিন কায়ম করব তো ক্ষমতায় গেলি আমরা পার্লামেন্টে গেলি তো ওইখানে দিন কায়ম করব। তো দিন কায়ম করার জন্য একটু ইসলাম থেকে বেরিয়ে যাই নাকি গণতন্ত্রের পরিবর্তন ঘটাবো আমি গোলাম আজমের কথা বলেছি তাহলে এই ক্ষমতার পরিবর্তন ঘটানোর জন্য কিছু দিনের জন্য কুফরি করেনি তা তো অসুবিধা নেই আর তারপরে তখন টার্গেটটা তো ঠিক আছে হাবুজ্লা ইসলামী জ্ঞান সম্পর্কে কত একবার অধম থাকলে এইরকম কথা কেউ বলতে পারে আর এরকম ধ্যান ধারণা রাখতে পারে গণতন্ত্রের মুসলিম কাফের গণতন্ত্র চোর ডাকাতারা আল্লাহ মাল্লা সমান নয় শাহতানের অলি আনালি সমান নয় আলো অন্ধকার সমন্বয় দিন রাত সমান নয় কোরআন আল্লাহ কথা বলেছে সমস্ত কথা াহর প্রতিষ্ঠিত আল্লাহ এবং তারা সুসাল্লাহ কথার উপর নেতাদের কথা থেকে প্রাধান্য দিয়ে থাকে তারা সুস্পষ্ট বহির আলোতে নিজের জীবনকে আলোকিত করতে চাই না তারা শহীদ কথা বলবে না এবং শহীদিনের দলিল তারা পড়ুয়া করে না এবং কোরআন সন্নার মাপ তারা তাদের যে ধ্যান ধারণা ধর্মীয় ধ্যান ধারণা তাদের জামাতের সেগুলিকে ওজন করে না ইজমার এবং্মতের ঐক্যমতের তাদের কাছে কোনো গুরুত্ব নেই তাদের কাছে এবং তাদের ইসলাম যেটি তাদের কাছে সেই ইসলামের উৎস ওহি নয় বরং তাদের যে মুরব্বী তাদের এই দলের প্রতিষ্ঠাতা যে চিন্তা করেছে ইসলামের যে ব্যাখ্যা করেছে সেটি হচ্ছে তৌহিদের খবর নেই তাদের তাদের অধিকাংশই এই বিষয়ে মানে একবার এই বিষয়টিকে ইগনোর করে উপেক্ষা করে ارے اسویدہ نہیں کوئی اور مزار پوجا کرتا ہے اسویدہ نہیں مولانا مودوددین کا اڈیو کیسیٹ ہماری زبان میں آتا ہے ہمارے bari desh اور میں نیجھے সেটা باجیا সেই যুগ শুনেছি স্পষ্ট মোটামুটি শোনা যাচ্ছে তাতে বলছে যে الحمدللہ উর্দু ভাষায় তেছে الحمدللہ میری جماعت میں دو بندی بھی ہے بیرلوی بھی ہے اہ اعلیٰ دیس بھی ہے یہاں تک کی سیرت دوست بچ গর্ব করে বলছে যে আমার দলের শিয়া আছে তার মানে শিয়া। তুমি বলো তাগু তারি এটাতে তুমি একমত পোষণ করো বাকি তুমি মাজার পুজা করো না তুমি পীরের মুরি হাও আর বাস্তব এই জামাতে মুরশেদ আমার তালমে সাহি উমার তালমে সাহানি এরা হচ্ছে হাসানুল মান্না হ্যাঁ যেমন শাহিদ তার শহীদুল মারিকা একটি কিতাব রয়েছে কি বলছে শিরা বিশ্বাসী শুধু তাই নয় নামে এবং কবর আছে ওই মাজারে দোয়া বিপদাপদের সময় বলছে না কি তাদের প্রতিবাদ করার কোনো প্রয়োজন করে না তাদের উপর আমাদের আপত্তি করার কোন যারা জিয়ারত করে যারা ওরুশে যায় মাজারে যায় क्षमता पद कई अवस्था तरफी शोचन अवस्था माफ कर दाओ हाँ रोग भलो कर दाओ हे आल्ला खजाबाशीलर का चाहसे কোন অসুবিধা নেই কি বলছে বলছি এইটা হচ্ছে বলছে ও শিলা যদি ধরে কাউকে কোন ব্যক্তিকে তো বলছে এটা আকিদার বলছে যে এটা কোনো ব্যাপার নয় অথচ দোয়া হচ্ছে এ বাদতের মূল আর দুধা আর দোয়া মুখুল হাদিস হচ্ছে এবাদতের মগজ সেই মুসলিমরা মূল আর এই দুশিলা ধরে আকিদার বিষয় নাই বলছেন যে খেলা ফানফার এটা হচ্ছে ফরুর এফতলা মাসলা মাসার এফতলা যেমন করব করব না আমি জোরে বলবো না আসতে বলবো বুকে হাত না একটু নিচে বাঁধবো না ছাড়ব যেমন এগুলো মাসলা তেমন নাকি এটা মাসলা। बेसू इिक दायमर दिखे आहवान करी रही है आलबानी उद्देश्य मुसलिम दिखा उद्देश्य তারা বলেছে আল্লা র কারণ কারণ করে কবরওয়ালার কাছে হলে এটা সিরকের চোরার রাস্তা আজকে যে ওসিলা ধরছে যাকে যে মাজার ওকে যে কবরওয়ালা কে কালকে পূজা করা শুরু করে দিন তো শেখ ফুল পথ বলতে এই দিমত হচ্ছে নই এইরকম শেখ তো আলী তিনি বলেছেন ফিরফি মাসলার দেখতে লাভ নয় सऊदी आरबादी आल्लम आलवान कि आगे आगे महदेश से महदेश नाम हम्लमद शाह के रहमत आलम तरह सब चेत बड़ आलिमेश এই আল্লাহ আহমদ শাহের রহমতুল্লাহ আলহী যাদেরকে আলমরা চিনে যারা ক্ষেত্রে মুসলিম ব্রাদারহুড এর যে দাওয়াত এটি হচ্ছে অপরাধমূলক দাওয়াত ইজরামিয়া অপরাধমূলক দাওয়াত তাদের হাদ্দামা তো ধ্বংসাত্মক দাওয়াত এই কার্যক্রম তিনি অনেকে অবাক হচ্ছে না রে কিরে এত শক্ত কথাবার্তা অনেক অবাক হবেন যে কেমন কথা জামাত ইসলামিয়া এই মুসলিম সম্পর্কে এত শক্ত কথা झोतार निजेरा क्षमत हाथ के मजबूत करब ए सब समय सहयोग माल मजूस मेहूकाम তেহরানের যে এই অগ্নি পূজক এরা তো মূলত অগ্নি পূজক ছিল ইরানির আর তার জন্য খেলাফত আমলে এই ইরানের এই মজুসিদের পতন ঘটেছে এবং সেখানে ইসলাম আলহামদুলিল্লাহ সেখানে ইসলাম পৌঁছেছে ইসলামী বিজয় হাসিল হয়েছে যার ফলে তারা সবচেয়ে বড় শত্রু মনে করে উমার ইরানের শিয়ারা তাদের কুকুরের নাম রাখে উমার জানেন অনেকে আবেগিক ভালো ভালো কথায় তোকে খেয়ে যায় আর অনেকে তাদের বই পুস্তক পড়ে প্রভাবিত হয়েছে আর কথাটা তো চমক আমরা এখন দুর্বলের মার খাচ্ছি আমরা যদি ক্ষমতায় চলে যেতে পারি আর তারপরে বিধান যদি হয়ে যায় কত না মজা লাগে আমাকে যে আপনি মুসলিম দেশগুলির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন আর আপনি ইহুদীদের অস্ত্র হিসেবে ব্যবহার হবেন রাফেজি শিয়াদের অস্ত্র হিসেবে ব্যবহার হবেন আর আপনার ভালোবাসা থাকবে রাফেজি শিয়াদের সাথে ইরানের সাথে কিভাবে আর দিক থেকে আপনি রাজাতে ঘেরে নেই আহাতের দেশগুলিকে এই কাজে লেগে আছে এখন আর কথা লম্বা না করে হাইয়াতে পারবৃতি রয়েছে সেই বিবৃতিটি আপনি আপনাদেরকে শোনাই যদিও সময় অনেক লম্বা হয়ে গেছে আমি সেই বিবৃতি আপনাদেরকে ইনশা আল্লাহ এখন শোনাব নির্দেশ দিয়েছেন এবং বিচ্ছিন্নতা এবং মতবিরোধ থেকে নিষেধ করেছেন মহান আল্লাহ এর মেয়ের সাদ করেছেন একশো ত্রিপান্ন শুরুতে যেহেতু আলোচনা করে দিয়েছি আর বিস্তারিত বল নিশ্চয়ই যারা দিনকে ছিন্ন ভিন্ন করেছে আর তারা নিজেরা টুকরো টুকরো হয়েছে বা কারুশিল্তম খিসে হেনাবি তোমার তাদের সাথে কোন সম্পর্ক নেই বিষয়টি আল্লাহ তাদেরকে ভালো করে জানিয়ে দিবেন যা করিয়েছেন আল্লাহ রব আলমীর সরল পথের অনুসরণ করতে বলেছেন বান্দাদেরকে এবং বিভিন্ন ছোটখাটো রাস্তা যে সব রাস্তাগুলি নতুন নতুন পথ মত বেরিয়েছে এগুলো থেকে নিষেধ করেছেন যেগুলি হক থেকে ফিরিয়ে দেয়ালা বলছে অনুসরণ করো আল্লাহ বিভিন্ন রাস্তাগুলি অনুসরণ করি না হলে আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে এ হচ্ছে আল্লাহর উপদেশ যাতে করে তোমরা সংযত হতে পারো কোনো এতে মুস্তিল্লাহাল আর আল্লাহর যে সোজা পথ আর সরল পথ এই পথের অনুসরণ কখন হবে আল্লাহর কেতাবকে আঁকড়ে ধরলে এবং রসুল উল্লা সর সন্নাকে আঁকড়ে ধরলে এই কথাই না বলেছেন বিশাল যে পুরাণ সন্নাকে আঁকড়ে ধরলে লাম তো কখন পথভ্রষ্ট হবে বলছেন যে সহি হাদিস প্রমাণ করে যেসব রাস্তাগুলি থেকে আল্লাহ নিষেধ করেছেন যেই রাস্তাগুলি হক থেকে অন্যদিকে একবার একটা লাইন টানলেন দাগ টানলেন মাটিতে বেয়াদেহী নিজের হাত দ্বারা সোমা কালা তারপরে বললেন হাজা সাবির মোস্তাতি মানে এটি হচ্ছে আল্লাহর সোজা রাস্তা সোজা গেছে আছে আল্লাহ সোজা রাস্তা করে বিভিন্ন পথ আর মঠিন এই সবের যে কোনো রাস্তার মোড়ে শয়তান বৈশা আছে এবং সেদিকে ডাকছে আসো এদিকে আস চলে আসো এদিকে তারা তারপরে এ আয়াত পাঠ করেছিলেন সুরাই আনামের আয়াত নম্বর একশো তিপান্ন আবদুল আব্বাস বলেছেন এই আয়াতি সম্পর্কে তোমরা এই সরল পথের অনুসরণ করোলা জামাত ইসলামের কাছে কি আরিফানিদের কাছে দিন মানে ক্ষমতা তো ক্ষমতায় যাও তাহলে দিন কাহিনী এইটাই ভুল ব্যাখ্যা এইখানে করেছে কিন্তু এটা বড় মজা লেগেছে আবেগীদেরকে মূর্খদেরকে যে তো বলছেন আকবাস রহমান বলছেন আমার আল্লাহ মেন জামাতে আল্লাহ জামাতের নির্দেশ দিয়েছেন একসাথে থাকা বিরোধ এবং বিচ্ছিন্নতা থেকে নিষেধ করেছেন ঝগড়া বিবাদ করেছে ধ্বংস হয়েছে তারা বোধগ্রস্ত হয়েছে দেখেন খ্রিস্টানদের মধ্যে হ্যাঁ তিনটি দল ক্যাথলিক তারপরে আরেকটি হচ্ছে অর্থডক্স আর তারপরে রসিকুল্লাহ সাহেব আরো এই দলগুলি থেকে আরো বাচ্চা দিয়েছে এই অহুদিরাই একাত্তর হয়ে যাবে একটা হচ্ছে এবং মুসলিম জাতির ঐক্যের বুনিয়াদ কোরআনার ভিত্তিতে তাহলে ঐক্য ঐক্য ডাক দিলে হবে না আমরা তৌহিদি জনতা অথচ শিল্পী আছেন আমরা ঐক্যের ডাক দিচ্ছি সবাই এক হয়ে যাও কিসের বিরুদ্ধে আর কিসের ভিত্তিতে আরে তৌহিদের ভিত্তিতে হবে সুনার ভিত্তিতে হবে পরে বদিশ সবাই কোন আদেশ করে দেব আমরা আপন জায়গায় থাকবো আর তার বৈক্ষণ কি করো আপন জায়গা থেকে অবস্থান চেঞ্জ করেন আসেন যে দলিল ছাড়া চলব না এবং সমস্ত রকমের ফিতনা থেকে বাঁচতে পারবেন আল্লাহ বলছেন বিচ্ছিন্ন যখন তোমরা পরস্পর শত্রু ছিলেন ফ্লহা বলু বেকুন তোমাদের মাঝে আল্লাহ আর সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছিলেন সুতরাং তোমরা ইসলাম পেয়ে আল্লাহ অনুগ্রহে তোমরা ভাই ভাই দেখছি জানিনা মহাজারিন তাদেরকে বাড়িঘর ছেড়ে দিল তাদেরকে ধন সম্পদ অর্ধার্ধ করে ভাগ নিয়ে যাও তুমি এমনকি এক সাহাবের দুই বিবি আছে ভাই তুমি তো বিয়ে করতে পারছো না তুমি আমার এক বিকে তালা দিয়েছি তো বলছেন যে আল্লাহ রব আলম তোমরা ভাই ভাই হয়ে গেলে আল্লাহর নিয়ামতে তোমরা এই তো ভিত্তিতে সুন্নার ভিত্তিতে মহাজেরিন আনসার আওস খাজরাজ ধরার ভিত্তিতে কোন দলের ভিত্তিতে নয় যে আমাদের এটা দল আমাদের এটা দল এই তোর কোথায় এই আয়াতগুলি। এবং এই যে সাহবাই হাদিস যা উল্লেখ করা হলো তা থেকে জানা গেল্লাহ মুসলিম আর তারপরে কেউ না বলতে পারে অর্থ করতে গিয়ে নিজের মত করে বলেছে এটাও তো বলতে পারে তা এর দ্বারা স্পষ্ট হয়ে উঠল হাজা যে शासन क्षमता योग्यता राखेना चेहरे फिलते हटाई जमे दल मुस्लिम तरीका ब्रदारहुडी जो गानी सदस्य हो जमतर जे नेता शपथ जान माल सबकिसलिम शासक दिए तरह सांगठनिक वायत रही तरह दलियों कार्यक्रम रही छात्र कार्यक्रम जमत मुख्य जमतनाक सबधान कर जमतुलसलिमी जमती हफवान अल मुसलिम जमत আসল রাস্তা থেকে সরে যাওয়া যাবে আল্লাহরু যারা মুসলিম শাসকদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চায় जी इन विप्ल की आदर्श मन कर जमती है ইরানি বিপ্লব আমাদের জন্য আদর্শ তাদের জন্য আদর্শ ইরানের নারীরা রাস্তাঘাটে নেমে গেছে বিক্ষোভ এবং বিপ্লব নিয়ে আসার জন্য এটি আমাদের বাংলা ভাষী নারীদের জন্য আদর্শ আল্লাহ হেফাজত করে সফেতনা এসারৌল আর বিভিন্ন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা ফিতনা ফসাদ সৃষ্টি করা এ হচ্ছে জামাতলান মুসলিমের কাজ যুগে যুগে বসবাস করার ক্ষেত্রে ইসলামী জাহিলিয়া এবং মুসলিম সমাজকে জাহিলী সমাজ বলা সৈয়দ কৌতুব তার কিতাব যেখানে সেখানে বারবার করি আজকাল মুসলিম মুসলিমরা জাহিলিয়াতে অন্ধকারে এবং থেকে জামাতিস তাতে আমি যে জাহিলিয়াত তিন ভাগে ভাগ করে মুসলিম সমাজকে একবারে জাহিলিয়াতে ডুবে আছে মধুদির ও থিওরি একই থিওরি দুজনেরই আর শুধু ভাষা ভিন্ন আর দেশ শুধু ভিন্ন বলছেন তারপরে কোন গুরুত্ব দেয়নি মানুষের আকিদার সংশোধন করি তহিদের দাওয়াত দি শির মুক্ত করি মাজার পূজাকে কমাবার চেষ্টা করি না না পীর পূজা কমাবার চেষ্টা করি এগুলো চেষ্টা নেই কথা এমনি বলে দিল অনেকে বলে যে আমার এই কথাগুলো কারণ যখন আহলে বক্তব্য করতে আসে তখন বলে দেয় হ্যাঁ। যে মাজার কথা বলেছে কিছুটা তাতে বলে দেখো দেখো দেখো তহিদের কথা এটাই যথেষ্ট পক্ষান আর অন্য জায়গায় যে বলছেন দেশ হ্যাঁ তিনশো আউলিয়ার মাজার ধন্য অথবা বারো আউলিয়ার মাজার ধন্য তোর কি সিরকে দিয়ে ডাকা হলো মজার মজা ডাকা হল না আচ্ছা আর একটা বলছেন আমরা সব পীরকে কিন্তু ভণ্ড বলছি না খারাপ বলছি না যদি এসে চাষ ধর বক্তা আপনি যে বলে দিয়েছেন যে ভণ্ড পীর তো আমাকে ভণ্ড বললেন না না আপনি তো হক্কানি কারণ আমি তো যে পীরদের মতো আছে চরম নাই সারসিনা যদি এসে বলে হ্যাঁ আপনি তো পীরদেরকে আপনি বলেছেন যে ভণ্ড আছে তো কি আমরা ভণ্ড বললেন না কি না বুঝলেন না না আপনারা এরা কখনো ইসলামী আকিদার ও তেমন জোর দেয়নি ওয়ালেম কিতাবসন্না কোরআনার এলএমের উপর জোর দেয়নি যে বাস্তব সত্যি এই জন্য তাদের লিখন আমি পড়েছি পত্র নিজে পড়েছি যে বর্তমান যুগে বর্তমান মুসলিম বিশ্বে আলেমের দরকার নেই ফাঁকির দরকার নেই ইসলামী দার্শনিক দরকার আছে। ইসলামী ফিলোসফার দরকার দার্শনিক দরকার তাদের জি হ্যাঁ জন্মদিন দার্শনিক ছিলেন ওইরকম দার্শনিক দরকার ওই আবার আলেম জন্য জামাত ইস কোনো আলেম নেই জাকারি সাহেব আমাকে বলতেন আহ সফরে তারপর এখানে যে জামাতের মধ্যে আলেম আছে নাকি সত্যি যেগুলোকে আলেম বলছেন না জামায়াত ইসলামেতে কোনো আলেম নেই আরে দেবন্ধুরের মধ্যে ভালো ভালো আলেম পাবেন আপনি কিন্তু জামায়াত ইসলামে তো কোনো আলেম পাবেন না যাদেরকে আলেম বলছে নিজের পাবলিকই আলেম হ্যাঁ জনগণ আলেম মনে করে হ্যাঁ বাকপুটু সুন্দর সুন্দর কথা চমৎকার কথা বলতে পারে কিন্তু কোরআন সোনার এলেম আছে এমন কোনো আলেম নেই আর থাকলেও না কারণ তাদের বহিরিত রয়েছে হ্যাঁ এই কোরআন সুনার এলমের সাথে এই যে ক্ষমতায় পৌঁছার তাগিদে এদের এই আশি বছর ইতিহাস দেখা যায় যে ভরপুর হয়ে রয়েছে অনিষ্টিতা ফাঁসাদ যেগুলোকে তাদেরকে বড় বড় শহীদের লকব দিয়ে রেখেছেন আল্লাহ জানে কত বড় শহীদ হয়েছে। না ফিতনা ফাসাদ সৃষ্টি করতে কত লোকে রক্তপাত হইতো যদি এরকমের একটা ক্ষমতার পতন ঘটে এত সহজ নাকি চলাফিরা করি সেটাও থাকবে না সেখানে এত সহজ মনে করছেন তো এর এদের ইতিহাস হচ্ছে ষড়যন্ত্রের ফিতনা ফসাদের ইতিহাস অমিনিয়া মোতাতার যে কথাটি এর আগেও বলেছি मुसलमिन चरमपन्थी संघन गए अल कायदा जो गुली नाम हो जो गुली जी होक ना कें जंगी जो गुलन रहे जी तरह पिछने कृष्ठपोषकता ए আসাদ ফাসাদান মুসলিম দেশগুলিতে এবং বান্দা মুসলিম সমাজে এরা ফসাদ সৃষ্টি করেছে মালুমুন যা সর্বজন বিদিত সবাই জানে এবং চোখে দেখতে পাচ্ছি আলম যে বিশ্বে যে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে এদের পিছনে যদি আপনি ভালো করে খতিয়ে দেখেন তদন্ত করে দেখবেন তো এই দলগুলি সেখানে রয়েছে এই মুসলিম এবং তাদের মতদনগুলি অমিমা তাকাদ্দা ওপরে যেসবাজ আলী ইসলাম ইসলামের প্রতিনিধিত্ব করে না। ইসলামী মানহাজের প্রতিনিধিত্ব না। এই কথা আমি অনেক আগে থেকে আমার আলোচনা যখন করেছি মৌদিবাদের উপর তখন কিন্তু বলেছি যে কখন আপনি জামাত ইসলামীকে আপনি বলবেন না যে ইসলামের প্রতিনিধি আরে যেসব দলগুলি শাসন রয়েছে। তাদের ইসলামের শত্রুতা বা সেখানে অনেক মুনাফি করেছে সেখানে অনেকে আপনার দেশের প্রেক্ষাপটে ইসলাম বিদ্বেষী রয়েছে হ্যাঁ ইসলাম বিদ্বেষী রয়েছে ও রয়েছে তার কারণে অনেকে মনে করে ওগুলো তো ইসলাম বিদ্বেষী হ্যাঁ এ তো নাস্তিকে ভরা তাহলে এটা হচ্ছে ইসলামী জামাত না না কখনো না ওই জামাতে মোনাফিক ঢুকে আছে সালামের শত্রু কুরবানি শত্রু এই সব ঢুঁকে আছে এই জামাতি হচ্ছে এখন মুসলিমে জামাতি এরহাবি দল মানে সন্ত্রাসী দল লাত্মান হাজার ইসলাম ইল ইসলামী মতাদর্শের প্রতিনিধিত্ব করে না थी सत्तर दिन मुखोश परिधानकारी दिन पोशाक धर्म के व्यवहार करो तुम তারা দিনের করে মিন মিনহাজ প্রত্যেক মুসলিমকে সতর্ক সাবধান করছি হাইয়াদ আমার কথা নয় হাইয়াদি আল হাজার मुस्लिम सम्पृक्त ना अभी जान सहानुभूति ना थे सहयोगी ना थे কাছে আমরা যাচ্ছা করি হেফাজত করেন্ট থেকে প্রত্যেক ফিতনা ফসাদ থেকে